অধ্যায় নিয়ে আমাদের ধারাবাহিক দর্শ চলছে গত দর্শগুলোতে আমরা আল্লাহর নিয়ে আলোচনা করেছি তিনি যে আমাদের সৃষ্টিকর্তা এবং পালন তা নিয়েও আলোচনা করেছি আল্লাহ সুবাহানহাত আয়লাই যে এক এবং অদ্বিতীয় রিজিকদাতা এ বিষয়টি নিয়েও আমরা আলোচনা করেছি এরপর লেখক অর্থাৎ শাইক মোহাম্মদ ইবন আবদুল আহ রাহিমহল্লাহ আলোচনা করেছেন সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবাহানহ তয়েলাই যে আমাদের রব তিনি এই যে আমাদের রিজিক দাতা কিন্তু তিনি কেন আমাদের সৃষ্টি করেছেন দুনিয়াতে আমাদের উদ্দেশ্য কি নিশ্চয়ই মহান আল্লাহ আমাদের কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেননি সেই উদ্দেশ্যটি তাহলে কি এটা নিয়েই আমাদের আজকের আলোচনা শাইক আব্দুল তিনি এখানে বলছেন অর্থাৎ আল্লাহ কোন উদ্দেশ্য ব্যতীত আমাদের সৃষ্টি করেননি আসুন বিষয়টি একটু গভীরে ঢোকা যাক হামলা কি লেখক বলছেন লামিয়রুক না হামলা হামিল বা হামেলা শব্দের অর্থ কী বর্তমানে আরবে বিভিন্ন আঞ্চলিক ও কথ্য রূপ তৈরি হয়েছে তবু এখন হামিল শব্দটা অহরহ শোনা যায় হামিল হল এমন কোনো মানুষ যার কোনো কাজ বা উদ্দেশ্য নেই আজকে সাধারণত হামিল বলতে এমন কাউকে বোঝানো হয় যার দুনিয়াবি কোনো সফলতা নেই তবে প্রাচীনকাল থেকেই আরবের মানুষ এই শব্দ ব্যবহার করছে হামিল শব্দের আদি অর্থ হল এমন কোনো উঠ বা প্রাণী যার রাখাল নেই যা নিয়ন্ত্রণহীনভাবে ঘুরে বেড়ায় এই প্রাণীগুলো দিনরাত বনে জঙ্গলে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় তাদের নিয়ন্ত্রণ করার কেউ নেই দেখারও কেউ নেই এমন প্রাণীকে বলা হয় হামিল আর এমন অবস্থাকে বলা হয় হামেলা লেখক এখানে হামালা দ্বারা কি বোঝাচ্ছেন তিনি মানুষের কথা বোঝাচ্ছেন এমন মানুষ যাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই যাদের জীবনের কোনো দিক নির্দেশনাও নেই তারা দুনিয়াতে বন্য বন্যপ্রাণীর মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় তারা আল্লাহর বেঁধে দেয়া সীমারেখার কোনো অনুসরণ করে না বন্য জন্তু যেমন দিনরাত নিজের মতো ঘুরে বেড়ায় এদেরও তেমনই অবস্থা সারা জীবন এরা এলোমেলোভাবে ঘুরে কাটিয়ে দেয় দেখুন কুরআনে কিভাবে এই অবস্থার বর্ণনা এসেছে আল্লাহ বিহা। আর আমি সৃষ্টি করেছি তাদের তার দ্বারা তারা বিবেচনা করে না তাদের চোখ রয়েছে কিন্তু তার দ্বারা তারা দেখে না আর তাদের গান রয়েছে তার দ্বারা তারা শোনে না তারা চতুষ্প জন্তুর মতো বরং তাদের চেয়ে নিকৃষ্টতর তারাই হলো গাফেল শৈথিল পরায়ণ দেখুন আল্হুবাহন বলছেন তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তাদের চেয়েও নিকৃষ্টতর তারাই হল গাফিল শৈথিল্ল পরায়ণ সুরাহ মুহম্মদে আল্লাহ সুবাহন বলছেন আর যারা কাফের তারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং চতুষ্পদ জন্তুর মতো আহার করে তাদের বাসস্থান জাহান্নাম সৃষ্টির উদ্দেশ্য নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে একজন মুমিনকে জানতে হবে কেন তাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন সেটা জানা মুমিন হিসেবে আমার এবং আপনার দায়িত্ব কেন আল্লাহ সুমাহ হওয়া তাহলে আমাদের সৃষ্টি করলেন কেন তিনি আমাদের রিজিক দেন এই বিষয়গুলো আমাদের জানতে হবে अपनी जदि प्रश्न करें करा एक एक जोन एक एक गेले, पावा जाए। क्यों मानुष के सृष्टिराबे जन एक्र उत्तर दि प्रश्नर उत्तर खुजते गले विभिन्नधरण मतबद पावा क्यों बजा आल्लाुब्हान आलर हिकमा जाल्लाह सुुबहान आलह ही जाना सठीक नये जरा एम तज्ञतार ऊपर इसलामी लेबास पढ़ाय हाँ अवश्य आल्लाह सुबहान आल हिक्मार अंतर्भुक्त एम अनेक विषय आपारे नहीं এই ক্ষেত্রে ব্যাপারটা তেমন না কারণ এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবাহানহমত আলাই আমাদের জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহানহমত আলা বলেন আয়াহসাবুল ইনসানু আয়ুকাসুদা মানুষ কি মনে করে যে তাকে এমনি এমনি ছেড়ে দেয়া হবে অর্থাৎ মানুষ কি মনে করে যে তাকে কোনো হুকুম করা হবে না কোনো কিছু থেকে নিষেধ করা হবে না সে কি মনে করে যে তাকে দুনিয়াতে স্বাধীনভাবেই ছেড়ে দেয়া হবে তার উপর শরীয়ার কোনো বিধি বিধিনিষেধ থাকবে না और से जहा खुशी तई करते थक मानुष के क्यों सृष्टिरा प्रश्नर जवाब अने के उत्तर दिए थके गत शतर विख्यात एक आरब कवि लिखे हमें जानिना क्या भाव एखे एलम क्यों एस सामने जे पथ पे हेटे भलो लागुक और ना लागूक यथे हेटे जाब कल कथ खुजे पेलम जानी ना क्यों हमें एस आरब् बहु लोकर मध्य ये विश्वास जनप्रिय छो আজও পৃথিবীতে অনেক মানুষ এভাবে চিন্তা করে এই কবিতাকে ষাটের দশকে গান বানানো হয় তখন কবিতার কথাগুলো আরো জনপ্রিয়তা পায় যে গায়কে কবিতার কথাগুলো দিয়ে গান গিয়েছিল তার নামও ছিল মোহাম্মদ ইবনু আবদুল্লাহ আহাদ আমরা যে বই পড়ছি সেই উসুল উসলাস বইয়ের লেখকের নামও কিন্তু মোহাম্মদ ইবনু আব্দুল হাব দুজনের নাম একই কিন্তু কাজে অনেক পার্থক্য একজন তাওহাইদের শিক্ষা প্রচার করছেন আরেকজন গান বাজনা করে নিজের জীবন নষ্ট করেছে এই কবিতা এবং গান নিয়ে শায়ক আব্দুল হামিদ কিস্ক সেই সময় একটি খুদ্বাহ দিয়েছিলেন ওই গায়কের বয়স ছিল সত্তরের কাছাকাছি শায়ক কিস্ক এই গায়ককে উদ্দেশ্য করে বলেছিলেন তোমার এক পা কবরে চলে গেছে অথচ তুমি জানো না তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে এই অবস্থাতেও তুমি এমন কুফরি কথা বলে যাচ্ছ সায়ক কিস্ক তার খুদ্বায় লাইন ধরে ধরে কবিতাগুলোর কথার সমস্যাগুলো তুলে ধরেছিলেন এবং দেখিয়েছিলেন কেন এই কথাগুলো কুফর। শায়ব কিশ্কের খুদ্বা শোনার পর আমি ভেবেছিলাম এই কথাগুলো আসলে ওই গায়কেরই পরে জানতে পারলাম যে এই ফালতু কথাগুলো ইলিয়া আবু মাহদি নামক এক কবিন লেখা তার জন্ম লেবানন এবং সে আমেরিকায় চলে আসে পরে আপনারা অনেকেই হয়তো তার নাম শুনেছেন সে উনিশশো দশের দিকে আমেরিকাতে চলে আসে এবং স্থায়ীভাবে থেকে যায় আমি এই কথাগুলো বলছি কারণ হল এই কবি এবং গায়কের মতো লোকগুলো আরব বিশ্বে অনেক জনপ্রিয় ছিল আরব দেশগুলোতে তাদের লক্ষ লক্ষ ভক্ত ছিল গায়ক মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আহাব জনপ্রিয়তার দিক থেকে উম্মে কুলসুমের কাছাকাছি ছিল উম্মে কুলসুম কতই না জনপ্রিয় ছিল আজ হয়তো আপনারা তা চিন্তা করতে পারবেন না উম্মে কুলসুমের জানা যায় চল্লিশ লক্ষ মানুষ হয়েছিল যারা আরব আছেন তারা নিজেদের বাবা মা বা দাদা দাদিকে জিজ্ঞেস করে দেখবেন তারা উম্মে কুলসুম কিংবা গায়ক মোহাম্মদ ইবনা আবদুল্লাহাবকে চেনেন কিনা। দেখবেন তারা এক নামেই চিনবে লক্ষ লক্ষ মানুষ যখন গায়ক গায়িকা আর কবিদের অনুসারী হয় তখন নর্দমার আবর্জনাদের সম্মানের আসনে বসানো হয় তখন সেই জাতি পরাজিত হয় এমন প্রজন্মের জন্য পরাজয় আর অপমান ছাড়া আর কিছুই জুটবে না যেই প্রজন্ম গায়ক মোহাম্মদ ইবনা আবদুল্লাহ হাব এবং গায়িকা উম্মে কুলসুমদের মোহে পাগল হয়েছে তারা বারবার অপমানিত আর পরাজিত হয়েছে সাথে লাঞ্ছিতও হয়েছে ১৯৪৮ সালে সালে পঞ্চাশের দশকে সাতষট্টিতে উনসত্তরে একাত্তরে কিংবা আশিতে বারবার তারা পরাজিত হয়েছে গায়ক মোহাম্মদ ইবনা আবদুল্লা হাবরা এমন এক প্রজন্ম গড়ে তুলেছিল যারা অপমানিত পরাজিত যারা উদ্দেশ্যহীন হামাল তারা নিজেদের জীবনের উদ্দেশ্য কী তাই জানে না আর তাই প্রতি পদে পদে অপমানিত হয় আর ইমাম মহম্মদ ইবনা আবদুল্লাহ হাব রহিমাহুল্লাহ এমন এক প্রজন্ম গড়ে তুলেছিলেন যারা নিজেদের জীবনের উদ্দেশ্য তা স্পষ্ট রূপে জানত তিনি উসুল উসালাসা আর তাহিদের শিক্ষা দিয়েছিলেন যার ফলে তার হাতে গড়ার প্রজন্ম এই উম্মার মধ্যে তাওহিদের শিক্ষাকে পুনরুজ্জীবিত করেছিল কাজেই মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে এই প্রশ্নের উত্তরে অনেকেই বলে যে এটা আল্লাহর হিকমা যা আমাদের জানার কোনো উপায় নেই কিন্তু এটি ভুল ধারণা আল্লাহ হসবাহন তা আল এটি আমাদের জানিয়েছেন আর এই প্রশ্নের উত্তর জানা আমাদের দায়িত্ব অন্যদিকে অনেক কবি গায়ক কিংবা এদের অনুসারীরা বলে তারা দুনিয়াতে কিভাবে এসেছে সেটাও জানে না কেন এসেছে সেটাও জানে না এসব কথা সম্পূর্ণ কুফর অনেকে এই প্রশ্নের জবাবে বলে যে আল্লাহ হাসুবাহন তাহলে আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এটাই সঠিক উত্তর কিন্তু এই উত্তর দিয়ে অনেকের এই জ্ঞান এবং এর বিষয়ে বুঝার ঘাটতি রয়েছে ইবাদত কি এই ব্যাপারে তাদের গভীর এবং সুষ্ঠু বুঝ নেই কিন্তু এটাই তাহিদের আলোচনার কেন্দ্রীয় বিষয় আমাদের কেন সৃষ্টি করা হয়েছে এটা বুঝতে হলে তাহিদ ওই বায়দাতকে সঠিকভাবে বুঝতে হবে অনেকে আবার অভিজ্ঞ গ্রিক দার্শনিক চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত হবার কারণে বলে যে আল্লাহ সুবহানা বিশ্ব সৃষ্টি করেছেন তারপর বিস্তৃত হয়েছেন ভুলে গেছেন আর তাই পৃথিবীতে এত সমস্যা কারণ আল্লাহ সুবহানা আমাদের কথা ভুলে গেছেন আস্ত এই ধরনের জঘন্য কথাবার্তার জবাব আল্লাহ সুবহানা অনেক আগেই দিয়ে রেখেছেন আল্লাহ সুবহানা বলেন মামায় ক্যান রব্বু ক্যাস এবং আপনার পালনকর্তা বিস্তৃত হওয়ার নন আরেক ধরনের মানুষ বলে এই সৃষ্টি জগত হল আল্লাহ সুবাহ আল আর খেয়াল খুশির ফসল স্রষ্টার লীলা আস্তক ফিরুল্লহ এবং জঘন্য মিথ্যাচার থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই মহান আল্লাহ এই মিথ্যাচারের জবাবও দিয়েছেন তিনি বলেন তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না আরেক দল লোক বলে এই দুনিয়া বি জীবন ছাড়া আর কোনো জীবন নেই মারা গেলে সব শেষ যদি তা সত্যই হতো তাহলে মৃত্যুই হতো প্রত্যেক জীবের জীবনের উদ্দেশ্য কিন্তু মৃত্যু কেবল শুরু এরপরে রয়েছে কবরের জীবন তারপর পুনরুত্থান তারপর বিচার অতপর পুলসিরাত পার হয়ে অনন্ত জান্নাত কিংবা অনন্ত জাহান্নামের জীবন মহান আল্লাহ সুবহান কাফেররা দাবি করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না বলুন অবশ্যই হবে আমার পালন কর্তার কসম তোমরা নিশ্চয়ই পুনরুত্থিত হবে অতপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে এটা আল্লাহর পক্ষে সহজ এই সবই হল ভুল ধারণা আমাদেরকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে আর এই উদ্দেশ্য জানা আমাদের দায়িত্ব আসলে এই দুনিয়ার জীবন হলো একটি পরীক্ষা যার মাধ্যমে কে সফল আর কে ব্যর্থ তা যাচাই করা হবে আল্লাহ সুবাহন আলা বলেন আল্লাহ তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ কে সৎকর্মশীল আর কে নয় আল্লাহ চান আমরা সেটা আমাদের আমলের মাধ্যমে এবং পরীক্ষার মাধ্যমে প্রচার করি জীবন কোনো সুপার মার্কেট কিংবা বাজার না যে আটটা বা নয়টা বাজবে আর তা বন্ধ হয়ে যাবে মৃত্যু আসবে আর তারপর সব শেষ হয়ে যাবে না মোহন আল্লাহ সুবাহ हमें कियामतर दिन न्याय विचार मानदंड स्थपन करब सूत कारो प्रति जुलूम कराने जदि कोल सरिषार दाना परिमाण है उपस्थित करब ए हिसाब ग्रहण के जो जथेष विचार दिन अल्लाह सुबहान आएला न्याय विचार मानदंड स्थापन करबें से दिन कारो साथ बिंदु मात्र अविचार करा सरिषार दानर मत छोटो अन्परिमाण किस बद जाना सबकिछ मानुष मानुष देखे से पृथ्वी की क्यी कर আর হিসাব গ্রহণের জন্য যথেষ্ট বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকবে এখানে কি হচ্ছে আলিউমা হাসিব আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবলগ্ন করে রেখেছি কেয়ামতের দিন বের করে দেখাবো তাকে একটি কিতাব যা সে খোলা অবস্থায় পাবে পাঠ কর তুমি তোমার কিতাব আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট হাসরের দিন আমাদের সামনে নিজ নিজ আমল নামা পেশ করা হবে এবং বলা হবে এ কর কিতাবু সিন মুস্তর পর তারা যা কিছু করেছে সবই আমল নামায় লিপিবদ্ধ আছে ছোট ও বড় সবই লিপিবদ্ধ ছোট থেকে বড় সব কিছুই আমাদের আমল নামায় লেখা থাকবে ও আল্লা আর মানুষ তাই পায় যা সে করে আল্লাহ আমাদের উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি লামিয়ত রুকনা হামলা এ সম্পর্কিত অনেক আয়াত কুরআনে রয়েছে একবার এক লোক ইবনু অমর আনহু এর কাছে হাজির হলো তাকে জিজ্ঞাসা করলো আপনি কি রসুল উল্লাহ সাল্ল আলিহিম্লামের কাছ থেকে একান্তে এমন কিছু শুনেছেন যা আপনি জানাতে চান ইবনে উমার বললেন আমি রসুল সাল্ল আলহিহিউলামকে বলতে শুনেছি মুমিনদেরকে হাসরের দিন আল্লাহর সামনে হাজির করানো হবে আল্লাহ তাকে পর্দা দিয়ে ঢেকে ফেলবেন তারপর তাকে গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং সেও তা স্বীকার করে নিবে আল্লাহ তাকে বলবেন তারিফু রিফু তুমি কি এই কাজটি করেছিলে তুমি কি ওই গুনাহটি করেছিলে তিনি বান্দার গুনার তালিকা তুলে ধরবেন বান্দা তখন দুবার বলবে রব বি আল্লাহ আমি জানি ইয়া আল্লাহ আমি জানি বান্দা তার ভুল স্বীকার করে নিবে সেই দিন অস্বীকার করার কোনো সুযোগ নেই আল্লাহ তখন বলবেন সতার তুহা ফি হাসন আমি দুনিয়াতেও তোমার গুণাহ গোপন রেখেছিলাম এবং আজকেও আমি তা গোপন রেখে মাফ করে দিলাম অতঃপর বান্দার আমল নামা বন্ধ করে দেওয়া হবে অন্যদিকে কাফিররা যারা আল্লাহকে অবিশ্বাস করেছিল তাদের আমল নামা সবার সামনে দেখানো হবে এরা হল তারা যারা মহান আল্লাহর উপর অবিশ্বাস করেছিল এবং তার ব্যাপারে মিথ্যাচার করেছিল তীর মিজিতে এসেছে বিচারের দিন আল্লাহ প্রত্যেকটি মানুষের সাথে কোনো মাধ্যম ছাড়াই কথা বলবেন অর্থাৎ আপনি সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবেন আল্লাহর সামনে দাঁড়ানোর ওই মুহূর্তের কথা চিন্তা করুন এই পরিস্থিতির ওজনের কথা চিন্তা করুন অল্লাহিন সেই দিন আমাদের অতি সন্নিকটে তাই দিনের জন্য পাথিও সংগ্রহ করুন আল্লাহ কারো সাথেই বিন্দুমাত্র অবিচার করবেন না আল্লাহর সামনে দাঁড়ানোর এই মুহূর্তের কথা চিন্তা করুন একজন মানুষ মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে সে ডান দিকে তাকাবে শুধু তার উত্তম আমলগুলো দেখতে পাবে তারপর সুম্মাইন জু আশ অ্যামা মিনহু সে তার বাম দিকে তাকাবে সেখানে সে শুধু নিজের গুনাহগুলো দেখতে পাবে বাম দিকে তাকিয়ে শুধু গুণাহি দেখবেন অল্লাহি এটি এমন এক দৃশ্য যা হৃদয় ভেঙে দেয় তার ডান দিকে তার উত্তম আমলগুলো আর তার বাম দিকে তার গুনগুলো আর সে যখন সামনে তাকাবে তখন জাহান্নামকে দেখতে পাবে পালানোর কোনো রাস্তা নেই ভালো মন্দ সফলতা বা ব্যর্থ সবাই জাহান্নামের দিকে এগিয়ে যাবে সৎকর্মশীল ব্যক্তিরা জাহান্নামের উপর দিয়ে নিরাপদে চলে যাবেন আর কাফিররা আল্লাহর অবাধ্য লোকেরা যাবে জাহান্নামের ভিতরে আবার এমন কিছু মানুষ থাকবে যারা জাহান্নামের উপর দিয়ে যাওয়ার সময় জাহান নামে টেনে নিয়ে যাওয়া হবে একটি বিখ্যাত হাদিস থেকে আমরা জানি যে বিভিন্ন মানুষ বিভিন্ন গতিতে পুলসিরাত পার হবে হাদিস এসেছে যে সবাই তাদের সামনে জাহান্নামকে দেখতে পাবে তারপর কেউ জাহান্নামে পড়ে যাবে আর কেউ তা পার হয়ে চলে যাবে আমাদের উদ্দেশ্য হলো নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করা এই জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে একটু খেজুর থাকলে সেটাও দান করে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে जैसे हासर दिन हमारा अल्लाह सुबहान आलर सामने अंत किचू नहीं हाजिर होते क्षुद्रको जिन हा दाना जहान नाम आगुन थे बाँचार चेषा करते महान अल्लाह सुबहानलापर जाके जहान्न दूरे रखा जान्नाते प्रवेश करानो सफल और पार्थिव जीवन तो धोका छाड़ा किचुई नये আল্লাহ তার সৃষ্টির মুখাপেক্ষী নন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহকেই আমাদের প্রয়োজন এ কথা কখনো মনে করবেন না যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তা সৃষ্টির সংখ্যা বাড়ানোর জন্য অথবা তিনি আমাদের সৃষ্টি করেছেন তার প্রয়োজনে তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি হলেন আল গনী অর্থাৎ তিনি সার্বভৌম সৃষ্টি থেকে অমুখাপেক্ষী সহিদ মুসলিমে বর্ণিত একটি হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ সুবাহ আওয়ালা বলছেন হে আমার বান্দাগণ তোমরা কখনো আমার কোনো ক্ষতি কিংবা উপকার করতে পারবে না যদি সকল মানুষ এবং সকল জিন সবচাই উত্তম ভূমিনের চেয়ে বায়দাতে অগ্রগামী হয় তাহলে এটি আমার সাম্রাজ্যের কোনো পরিমাণও বৃদ্ধি করবে না আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন যে আমাদের এই বায়দাত আল্লাহ সাম্রাজ্যের তিল পরিমাণও বৃদ্ধি করবে না কখনো ভাববেন না যে আমরা এই বায়দাত করে আল্লাহর উপকার করছি হাদিস আল্লাহ ভায় আয়লা বলছেন হে আমার বান্দাগণ যদি তোমরা সবাই মানুষ এবং জিন সবচেয়ে পাপাচারের চেয়েও জঘন্য পাপে লিপ্ত হও তবে আমার সাম্রাজ্যের গণা পরিমাণও হ্রাস করতে পারবে না হে আমার বান্দাগণ যদি তোমরা সবাই সকল জিন এবং মানুষ একত্রে তোমাদের সকল চাহিদার কথা আমাকে বলো এবং আমি যদি প্রত্যেকের সব আশা পূর্ণ করেও দেই তারপরেও আমার সাম্রাজ্যের কোনো অংশে কমে যাবে না যেভাবে সাগর থেকে সূচ পরিমাণ পানি সরালে তাতে সাগরের পানি কমে যায় না আটলান্টিক মহাসাগরে গিয়ে একটা সুই পানিতে ডুবিয়ে আবার তুলে ফেলুন কতটুকু পানি আপনি সরাতে পারবেন আল্লাহ এই মহাবিশ্ব পরিচালনা করেন এবং তিনিই এর মালিক তিনিই একচ্ছত্র অধিপতি তিনি কারো মুখাপেক্ষী নন তারপরে হাদিসা কুৎসিতে আল্লাহ কি বলছেন লক্ষ্য করুন এই হল উপসংহার অল্লাহ সুবহান হাত আল্লাহ বলছেন হে আমার বান্দাগণ শুধুমাত্র তোমাদের আমল দিয়ে আমি বিচার করব। আমি তোমাদের যাবতীয় কাজের হিসাব বিচার দিনের জন্য রেখে দিয়েছি তোমাদের আমলের উপর ভিত্তি করে বিচার করার জন্য অতপর যে কল্যাণ লাভ করবে সে আল্লাহর প্রশংসা করুক আর যদি কেউ ব্যর্থ হয় তাহলে তার পরিণতির জন্য দায়ী সে নিজেই আল্লাহ সুবাহুর আনে বলেন ফিল দুনিয়ায় শান্তি শৃঙ্খলা স্থাপনের পর বিপর্যয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করো অর্থাৎ পুরো দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ ইবাদতের জন্য এই সৃষ্টি জগতের আসল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা আর কেউ যখন তা পরিত্যাগ করে তখন সেটাকে বলা হয় বিপর্যয় এটাই হলো এই আয়াতের অর্থ আল্লাহ বলেন মানুষ কি মনে করে যে তাকে এমনিতেই ছেড়ে দেয়া হবে মানুষ কি মনে করে তাকে কোনো হুকুম করা হবে না কোনো কিছু থেকে নিষেধ করা হবে না সে কি মনে করে তাকে দুনিয়াতে স্বাধীনভাবে ছেড়ে দেয়া হবে তার উপর শরীয়ার কোনো বিধি নিষেধ থাকবে না আর সে যা খুশি তাই করতে থাকবে আপনি জীবনভর আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করবেন তারপর মারা গেলে সব শেষ হয়ে যাবে এর পরের রায়েতে আল্লাহ সুবাহ আলা মানুষকে এক ফোটা বীর্য থেকে সৃষ্টি করার কথা বলেছেন আল্লাহ বলেন তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন আল্লাহ মানুষকে সামান্য এক ফুটার নিক্ষিপ্ত বীর্য থেকে সৃষ্টি করেছেন তারপর জমাট বাধা রক্ত থেকে পূর্ণ আকৃতি দান করেছেন সেই একই আল্লাহ কি আমাদের পুনরায় সৃষ্টি করতে পারবেন না আমাদের পুনরুত্থিত করে বিচার দান করতে পারবেন না আশা করি এতক্ষণের আলোচনায় এটা পরিষ্কার যে আমাদের জীবনের একটি স্পষ্ট উদ্দেশ্য রয়েছে আর তা হলো জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করা এবং জান্নাতে সর্বোচ্চ স্থান হাসিল করা এটাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য লেখক বলছেন আমাদের কাছে রসুল প্রেরণ করেছেন बलअसल इलाइना रसुल अल्लाह हम सृष्टि कर रिस्क दिए सकल प्रयोजन जोान दीच्छन क्यों क्यों जाते इबादत करते इबादत क्या भाव करब शिखिए देना असंख्य नबी रसुल प्रेरण कराते उद्देश्य पूरण करते नबी रसुलगे सुबानकारी और जहाार नाम सतर्ककारी अल्लाहर सन्तुष्टि क्यों अर्जन करते शिखिए ये निजे पक्ष के जाना सम्भव ना तई अल्लाह नबी रसुलगण मध्यमेंदे दिए बर्तमान प्रजुक्त उत्कर्ष जुगे रही मानुष जोाजग चिकित्सा एवं अन्नान्यक क्षेत्र अभावनिय उन्नति घरे घरे कम्पिवटार आते हाथे आईफोन आंतु आज आल्ला सुबह त आलर सन्तुष्टि अर्जुन पथ क्यी उपाय पद्धति क्यी से जानते हे नबी रसुलगण आना बार्तार का मानवजाति सठ पथ देखिए देर नबी रसुलगण विकल्प नहीं अल्लाह तरह असीम दया और रहमतर कारण हाथे कलम शेखानबी और मुहम्मद सल्लाहअल्लम उन्म्मान कर आलह्लमे जाहिलियत केलोर पथ देखिए जिन्हें कुरआन शिखिए कुरआनर आलो आसार आगे समग्र मानवजाति डूबे जाहिलियतर भयंकर आवर्जनए अल्लाह सुबहना आला बन তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হেকমত ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত আল্লাহ মুহাম্মদ সাল্ল আলহ্লামের আগে তার মতো আরও অনেক রাসুলকে বিভিন্ন জাতির কাছে পাঠিয়েছিলেন আল্লাহ বলেন এমন কোন সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি এমন কোনো জাতি নেই যাদের কাছে আল্লাহ নবী রাসুল পাঠাননি এবং তারা মানুষকে জীবনের উদ্দেশ্য সম্পর্কে শিক্ষা দেননি আল্লাহ মানব জাতির নিকট নবী রাসুল পাঠিয়েছেন যাতে তারা সেসব সম্প্রদায়ের ব্যাপারে সাক্ষী থাকেন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 रसुल दे आगमन दीर्घकाल बन्ध थार तुम्हारे निकट हमार रसूल एसे पोचे जे तुम्हारे स्पष्ट भावे अल्लाहर हुकुम दीचे जान तुम्हरा क्या दिनते ना पारो जो निकट को सुसंबादा और भय प्रदर्शनकारी आगमन करी ए तुम्हारे निकट सुसंबादाता और भय प्रदर्शनकारी एस गल्लाह सकल वस्तुर पर पूर्ण क्षमता पान अल्लाह बोल तुम्हारे निकट रसुली तुम्हारे विषयगू स्पष्ट करार्जन যেন তোমরা কেয়ামতের দিন বলতে না পারো যে তোমাদের নিকট কোনো সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী আগমন করেনি যাতে তারা এ কথা বলতে না পারে যে আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী পাঠাননি তারা যেন অজুহাত দিতে না পারে যে জাহান নামের ব্যাপারে সতর্ক করার জন্য কেউ আমাদের কাছে আসেনি प्रत्येक सम्प्रदायर का छे, शुशंग एबों कारी ही सूसंबादाता सतर्ककारी हिसेबे नबीर पाठानो एट अल्लाह सुबहान आलर प्रज्ञा जे हम निकट सुसंबदाता और सतर्ककारी हिसेबे नबीर पाठिए कितु क्यों कारण आगे ही आल्ला इबादत करते क्यों तरह सन्तुष्टि अर्जन करते खुजे बरकर पक्षे असम्भव एट क्जना क्या नए ता असम्भव নবী রাসুলগন এই বিষয়গুলো আমাদের হাতে কলমে শিখিয়ে দিয়েছেন মোহাম্মদ সোল্ল আলহি ওের মাধ্যমে নবুয়ের ধারা শেষ হয়েছে বলছেন আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না আল্লাহ মুহম্মদাল্লামকে শেষ নবী এবং সমস্ত মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছেন এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে করেননি। এবং আল্লাহ বলেন এমন কোনো সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি এবং তিনি বলেন আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রসুল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদকে বর্জন করো লেখকের বক্তব্য বাল আর ইলাইনা রাসুল এর পক্ষে এমন অনেক আয়াত রয়েছে ইনশা আল্লাহ পরবর্তী সময় আমরা রসুলগণের ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করব।